طور تصير يو الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد গত পর্বে আমরা ইমাম মাহদির আবির্ভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় ভাই ও বোন ইমাম মাহদি কিয়ামতের তার আবির্ভাবের অর্থই হল কিয়ামতের মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরপর থেকে বড় আলামতগুলো বিরামহীনভাবে একের পর এক প্রকাশ পেতে থাকবে তাজবিহের সুতো ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একের পর এক পড়ে যেতে থাকে মুস্তাদ্রেকে হাকিমে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন আল কিয়ামতের আলামতগুলো সুতোয় গাথা পুতির মতো जदि सूतुटी छिड़े जाए तब पुती गुक थमामी हत्या कर दिखे जो हतभागा बाहन सेमुम सुदृढ़ और यही धसर घटना क्यामतर एके बारे का निदर्शन रसुल सल्लाह आलिम इर्साद करेंदियाम विजय फकदालस्ाह मदिनार का जखन तुम्हरा को सैन्य दलते धसा जाबर सुनबो त क्या घनिए प्रिय भाई बोन इमाम माहदी मुस्लिम नेतृत्व ग्रहण करार पर पुरो पृथिवीते कूफ्फार बिरोधी जिहद एक नतून मात्रा लाभ कर मुस्लिमरा दले दले शाम समबे बर्तमान सिरिया लेबानन जर्डान और फिलस्स्तिन के सम्मिलित भाव शाम बला हत হাকিমে এমন এক সময় আসবে যখন সকল সমবেত হবে উত্তাল সেই দিনগুলোতে শাম হবে মুসলিমদের দুর্গ উদে বর্ণিত একটি এই যুদ্ধবিগ্রহের সময়গুলোতে মুসলিমদের ঘাঁটি হবে গৌতা গোতা হল বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শহর এই শহর থেকেই গোটা বিশ্বে জিহাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি তার সুধির নেতৃত্বে আল্লাহর ইচ্ছায় গোটা কুফ্ফার বিশ্ব তার সামনে হাঁটু গেরে বসবে ফিলিস্তিন সহ সকল হারানো মুসলিম ভূখণ্ড মুসলিমদের হাতে পুনরায় ফেরত আসবে অসংখ্য কাফির ইসলাম গ্রহণ করবে কুফফার গোষ্ঠী মুসলিমদের সঙ্গে সন্ধি করবে এই দিনগুলোতে মুসলিমদের বিজয় ও সমৃদ্ধি দেখার মতো হবে খেলাফা আলা মিনহাজিন্নাবুয়ার বরকতে গোটা বিশ্বে ইনসাফ ন্যায় বিচার সুখ ও শান্তির ঢল নামবে দিয়ে খিলাফার অধীনে সুখে দিন কাটাবে ইমাম খিলাফা কেমন হবে কত বছর তিনি রাজত্ব করবেন এই নিয়ে আমরা ইমাম মাহদি মুসলিম উম্মার অনাগত রাহবার শিরোনামে একটি মজলিসে আলোচনা করেছি প্রিয় ভাই ও বোন পরবর্তী ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বোঝার জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তাই হাদিসটি খেয়াল রাখবেন আবাদী সমৃদ্ধি মোদিনা বিরান হওয়ার আলামত মোদিনা বিরান হওয়া মহাযুদ্ধের আলামত আর মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় হওয়ার নিদর্শন আর কনস্টান্টিনোপল বিজয় হওয়া দাজ্জালের আবির্ভাবের আলামত প্রিয় ভাইও বোন এই হাদিসটি শেষ জামানার ঘটনা প্রবাহের একটি গতিপথ আমাদের সামনে তুলে ধরে ইয়াহুদিদের হাত থেকে যখন ফিলিস্তিন পুনরুদ্ধার করা হবে তখন ফিলিস্তিন এক সমৃদ্ধ মুসলিম নগরীতে পরিণত হবে এটি হবে খিলাফার অন্যতম প্রাণকেন্দ্র ফিলিস্তিনের উত্থানের পর ধীরে ধীরে মোদিনা বিরান হতে থাকবে মোদিনার প্রতি মানুষের আগ্রহ উঠে যাবে এমন কি নির্জন হতে হতে মোদিনা পশু পাখিতে ভরে যাবে বর্ণিত একটি হাদিসে এসেছে করেন এমন এক সময় আসবে যখন মদিনার লোকেরা তাদের ভাইপো কিংবা আত্মীয় সজনদের ডেকে বলবে চলো উন্নত কোনো শহরে চলো সমৃদ্ধ কোনো নগরীতে চলো অথচ মদিনাই তাদের জন্য সর্বোত্তম জায়গা ছিল আল্লাহর কসম করে বলছি মদিনা থেকে মুখ ফিরিয়ে যখন কেউ অন্য কোথাও চলে যায় আল্লাহ তালা তার চেউত্তম মানুষ দিয়ে মদিনা আবার আবাদ করে দেন মনে রেখো মদিনা হলো কামারের হাবরের মতো যেটি লোহার মরিচা দূর করে দেয় কেয়ামতের পূর্বে মদিনা মন্দলকদের বের করে দেবে যেভাবে হাপড় লোহার আবর্জনাকে বের করে দেয় মদিনা বিরান হওয়ার পরেই খ্রিস্টান বিশ্বের সঙ্গে মুসলিমদের এক মহাযুদ্ধ বেঁধে যাবে আমরা এখানে হাদিসের আলোকে সেই মহাযুদ্ধ নিয়ে সংক্ষেপে আলোচনা করব মহাযুদ্ধ হাদিসের ভাষায় এই মহাযুদ্ধের নাম আলমাল হামাতুল আজমা বা আলমাল হামাতুল কুবরা খ্রিস্টানরা এই মহাযুদ্ধকে বলে আর মাগেডন আমরা জানি গত সহস্রাব্দের শুরু থেকেই মুসলিম ও খ্রিস্টানদের মাঝে ক্রুসেট চলে আসছে সেই হিসেবে এই মহাযুদ্ধকে আমরা দ্য লাস্ট ক্রুসেডও বলতে পারি কারণ এটি হবে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে একটি ফায়সালাকারী যুদ্ধ আমরা পূর্বেই বলেছি ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীতে খিলাফা আলামিন হাজিন না প্রতিষ্ঠা হবে কাফিররা মুসলিমদের সঙ্গে সন্ধি করবে এবং জেজিয়া দিয়ে খিলাফার অধীনে বাস করবে এখন কথা হলো এই অবস্থায় এই মহাযুদ্ধের প্রেক্ষাপট কিভাবে রচিত হবে সুনানে আবি দাউদে বর্ণিত একটি সহিহ হাদিসে এই মহা যুদ্ধের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে সাতু সালিহুন আর-রুমা সুলহান আমিনা ফতাগযুন আনতুম ওয়া হুম আদুউ ওয়া মিন ওয়ারাইকুম ফাতুনসারুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলামুন সুম্মা তারজিউনা হাত্তা তাংযিলু ইউরোপীয় খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করবে তারপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তোমাদের পিছনের শত্রুদের সঙ্গে লড়াই করবে তোমরা সেখানে বিজয়ী হবে এবং গণিমতের মাল নিয়ে নিরাপদে ফিরতি পথ ধরবে ফেরার পথে তোমরা উঁচু টিলা ভরা একটি জায়গায় এসে পৌঁছলে জনৈক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে বলবে ক্রুশের জয় হয়েছে এ কথা শুনে জনৈক মুসলিম খুবই রাগান্বিত হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে তখন রোমানরা চুক্তিভঙ্গ করবে এবং মহাযুদ্ধের জন্য সমবেত হতে শুরু করবে প্রিয় ভাই ও বোন এই মহাযুদ্ধের বিস্তারিত বিবরণ শাহী মুসলিম এসেছে আমরা এখানে শাহী মুসলিমের হাদিসের আলোকে মহাযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবো ইনশাআল্লা চুক্তি করে খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে মহাবিদ্রোহের ডাক দেবে গোটা খ্রিস্টান বিশ্বে মহাযুদ্ধের যাবে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিয়ে তারা আমাক মতান্তরে প্রান্তরে এসে সেনা সমাবেশ করবে আমাক বা দাবিক হলো বর্তমান সিরিয়ার আলেপুর শহরের নিকটবর্তী একটি জায়গা তাদের বিরুদ্ধে জিয়াদফি সাবিল্লাহ ঝান্ডা হাতে ময়দান অবতীর্ণ হবেন দামেস্কের এক বিশাল জানবাজ মুজাহিদ বাহিনী এই মুজাহিদরা হবেন সেই সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম রণাঙ্গনে মুসলিম ও খ্রিস্টান বাহিনী যখন কাতার বেঁধে মুখমুখি হবে তখন খ্রিস্টানরা বলবে আমাদের পথ ছেড়ে দাও যারা আমাদের লোকদের বন্দি করেছে আমরা তাদের সঙ্গে লড়াই করব। তখন মুসলিমরা উত্তর দেবে আল্লাহর কসম আমরা কখনও আমাদের ভাইদেরকে তোমাদের হাতে ছেড়ে দেব না তারপর উভয় বাহিনীর মাঝে তোমুল লড়াই শুরু হয়ে যাবে এক তৃতীয়াংশ মুসলিম পরাজিত হয়ে পালিয়ে যাবে আল্লাহ তালা তাদের তাওবা বা কখনো কবুল করবেন না অপর এক তৃতীয়াংশ মুসলিম শহীদ হয়ে যাবে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ হিসেবে গণ্য হবে বাকি এক তৃতীয়াংশকে আল্লাহ তালা মহাবিজয় দান করবেন ফিতনা তাদের কখনোই গ্রাস করতে পারবে না শাহি মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসে এই মহাযুদ্ধের ভয়াবহ লড়াইয়ের বিবরণ আরও বিস্তারিতভাবে উঠে এসেছে যুদ্ধের প্রথমে মুসলিম বাহিনীর একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে তারা শপথ করবে হয় বিজয় নয় শাহাদাত এ দুটি ছাড়া তৃতীয় কোনো পথ তারা ধরবে না সারাদিন যুদ্ধ শেষে কোনো দলই বিজয় লাভ করতে পারবে না জানবাজ মুজাহিদের এই দলটির সবাই শাহাদাত লাভে ধন্য হবে দ্বিতীয় দিন মুসলিমদের আরও একটি যানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে তারাও শহীদ হয়ে যাবে কিন্তু কোনো দলই বিজয় লাভ করতে পারবে না এভাবে তৃতীয় দিনও আরও একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে কিন্তু তৃতীয় দিনও কোনো ফায়সলা হবে না চতুর্থ দিন গোটা মুসলিম বাহিনী একযোগে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়বে সেদিন আল্লাহ তালা কাফিরদের উপর অকল্লান চাপিয়ে দেবেন সেদিন এমন তমুল লড়াই হবে এমন লড়াই জীবনে কেউ দেখেনি অবশেষে আল্লাহ তালা মুসলিম বাহিনীকে বিজয় দান করবেন ভয়াবহ যুদ্ধ শেষে দেখা যাবে বিস্তৃত রণাঙ্গন জুড়ে ছড়িয়ে আছে লাসার লাশ মাইলের পর মাইল এমনভাবে লাশে ঢেকে যাবে যে উড়ন্ত পাখিও লাশে ঘেরা প্রান্তর অতিক্রম করতে গিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে লাশের উপরে মুখ থুবড়ে পড়বে কারো যদি নিরানব্বই জন সন্তান এই যুদ্ধে লড়াই করে থাকে তবে মাত্র একজন বেঁচে থাকবে বাকি নিরানব্বই জন শহীদ হয়ে যাবে অর্থাৎ ছত করা একজন বেঁচে থাকবে এমন ভয়াবহ বিপর্যয়ের সময় মুসলিমরা গণীমত্নি উল্লাস প্রকাশ করবে না আল্লাহু আকবার হাদিসের বর্ণনা থেকে সহজেই বোঝা যায় কি ভয়াবহ হবে এই মহাযুদ্ধ তবে মুসলিম উম্মার জন্য আনন্দের সংবাদ হল এই ফায়সালাকারী যুদ্ধে মুসলিমরাই বিজয় হবে সকল প্রশংসা সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যিনি মুসলিম উম্মাকে এই মহাবিজয় দিয়ে সম্মানিত করবেন প্রিয় ভাইও বোন আজ আলোচনার দীর্ঘ করব না অবশিষ্ট ঘটনা প্রবাহ পরবর্তী মজলিশে আলোচনা করব ঈশা